বিসমিল্লাহ রাহম্যান রহিম পরম করুন আময় ওয়াশিম গয়ালু আল্লাহ মিশুরু রকম সঈদুলমুরসী নবীন মোহাম ও আজ ফ ফল তালনফাম দিয় মহনাল সমস্ত প্রশংসা আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হে দায় দান করেছেন সাল্লা হকি মাহমুদ রসুলের উপর তিনি দিনের প্রত্যেকটি বিধিবিধান আমাদের মারাম হাদিসে ধারাবাহিক যে হাদিসের দর্শগুলি চলছে তাতে আমরা জানাজা সংক্রান্ত হাদিসগুলি সম্পর্কে আলোচনা করছি প্রায় এর পূর্বে ছয় সপ্তাহ আলোচনা হয়ে গেছে আজকে যে হাদিসগুলি রয়েছে তার প্রথম হাদিস জানাজা এমন গোনাগার পাপীদের ওপর আদায় করার হুকুম যারা বিভিন্ন কাবিরা গণহায় লিপ্ত ছিল যেমন ব্যবিচারে অথবা আত্মহত্যায় এসব লোকের জানাজা সম্পর্কে প্রথম হাদিস বোরায়দা রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত হিতে গ্রামে দিয়ে হাদিসটি বড় লম্বা আছে যাতে গ্রামের গোত্রের গ্রামেদ বংশের এক মহিলার দ্বারা জেনা ব্যবচার হয়ে গেছিল এই গায়ে একটি বংশ যে বংশ নবী কারিম সাল্লি সাল্লামের জামানাই আরব দেশের দক্ষিণাঞ্চলে বসবাস করত। বর্তমান যে এলাকাকে আলবাহা বলা হয় আমি আলবাহা সফর করেছি এবং সে এলাকায় রাস্তার একদিকে জাহরান বংশবাস করে যাদেরকে জাহারানি বলা হয় ওই এলাকা তো প্রোগ্রাম ছিল আর আর এলাকা বাম দিকে যে এলাকায় যেসব কাবাইলগুলি যেসব বংশগুলি বাস করে তাদেরকে গা মেদ বলা হয় আর ওখান থেকে গা মেদি এখন ওই সব বংশ তাদের গ্রাম অঞ্চলগুলি পাহাড়ি অঞ্চল গ্রাম অঞ্চল এখনও আছে ওরা বিভিন্ন শহরে এখন ছড়িয়ে ছিটিয়ে হ্যাঁ চাকরি বাকরি বিভিন্ন কাজে ব্যবসা বাণিজ্যে আজকাল দাম বহু গ্রামে দিয়ে আছে আর বহু হ্যাঁ আছে। কিন্তু আসলে এলাকা তাদের যেটাকে আমাদের দেশে দেশের বাড়ি বলে না ঢাকায় বসবাস করে রাজশাহী বসবাস করে আপনার গ্রামের বাড়ি কোথায় দেশের বাড়ি ওই গ্রামের বাড়ি তো এদের ওই গ্রামের বাড়ি পূর্বপুরুষদের অঞ্চল হচ্ছে আলবাহা এরিয়া এই এলাকাটি আবহের রাজি আল্লাহ তালানহর বাড়ি ছিল এলাকায় ওয়েস কর তখন ওই ওই এলাকাগুলিকে এমন বলা হয়তো। যেগুলি মাকাতুল কাবার দক্ষিণ দিকে বলা হয়তো। বর্তমানে সৌদি আরবের মধ্যে কিন্তু এই এলাকা হচ্ছে ওয়াইস কারণী রহমতুল এলাকা এই এইরকমই সর্বশেষ সাহাবি এতেকালের দিক থেকে সব শেষ এন্তকাল করেছেন যে সাহাবি তার নাম কে বলতে পারেন আবু তোফেল দৌসি দোষ গোত্র এই যে দোষ গোত্র এটা হচ্ছে আবহাওয়া আবহাররা গোত্র দৌসি বংশের আবুহর ছিলেন তো এই সব বংশ ওই এলাকাতে রয়েছে আলবাহা থেকে একটু এগিয়ে প্রায় চল্লিশ কিলোমিটার বা তার কাছাকাছি হবে মন্দাক একটা শহর রয়েছে ছোট ওখানে আবুহার বাড়ি আবু তোফারের বাড়ি ওদের গ্রামের বাড়ি বা পূর্বপুরুষদের বাড়িঘর ছিল যেখান থেকে হিজরত করে আবুহর হর রাজি আল্লাহ তালানহ খিবরের বছরে মদিনাই পৌঁছেছিলেন এবং তখন থেকে শুরু করে তিন চার বছর जैक कथा लम्बा हो जाए गोत्र एल का सऊदी आरबे দক্ষিণ এলাকা আলবাহা এলাকা ভাষ্য করা তাই বলেছেনবের দক্ষিণ অঞ্চলে বসবাস করতো আসামাত বা আসেমাত গ্রাম অঞ্চলের রাজধানী বা মূল শহর হচ্ছে বড় শহর হচ্ছে আলবাহা এই গামেদ গোত্রে গামেদ গোত্রের এক মহিলার দ্বারা ব্যবচার একু কাজ হয়ে যায় এবং আল্লাহর ভাই হ্যাঁ তার ওপর এত বেশি প্রভাব ফেলে যে নিজেই এক দুটি তিনটি ঘটনা দিছে আমার জানা মতে তিনটি ঘটনা ছাড়া চতুর্থ ঘটনা জানা নেই দেখ জোহাইনা মহিলার ঘটনা আর এই গ্রামী দিয়ে মহিলার ঘটনা আর মাহবিন মালিক এই পুরুষের আল আসলামী আসলাম গোত্রের এই তিনটি ব্যবচার ঘটনা পাওয়া যায় তাহলে যদি হয় শুধু গোপনে না ব্যাপক আকার ধারণ করেছে অশ্লীলতা আর আর বিহায়া পোনা যে আল্লাহ হেফাজত করে মুসলমানদের আর মুসলিম মেয়েদের তো বলছেন এই গামিদি মহিলার ঘটনায় যে মহিলা এমন কি পেটে গর্ব ধারণ করেছিলিম সাল্লাম তাকে রজম সংসার করার নির্দেশ দিয়েছিলেন ঘটনাই তো এই যে রজম করা হয়েছিল তার বেটে যখন বাচ্চা ছিল মহিলা এসে নিজে বলছে ইার আসুল আল্লাহ আমাকে পাক করে নেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন তোমার পেটে বাচ্চা আছে যাও ফিরে যাও হাতা তাদ হামলা যতক্ষণ পর্যন্ত তোমার এই ছেলে ভূমিষ্ঠ না হচ্ছে ছেলে ভূমিষ্ঠ হইল ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলেকে নিয়ে আমাকে পাক করে নেন বলেন যাও এই বাচ্চার দুই বছর দুধ পান করার অধিকার রয়েছে হক রয়েছে মায়ের ওপর সুতরাং যাও হাতটা থাকতে মি যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা দুধ না ছেড়ে দিচ্ছে দুই বছর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি এগে দুধ পান করাও দুধ পান করিয়ে এত তাড়াহড়া তার লেগে গেছে যে কখন আল্লাহ আমাকে গোনহা থেকে পাক করবেন কারণ আল্লাহ নির্ধারিত হত দণ্ডবিধান যদি করা হয় তো গুণার কাফারা হয়ে যাবে দুনিয়ার সাজা শাস্তি হইলো কিন্তু সাজা বেঁচে যাব। কিন্তু এই অবস্থায় যদি গুণার অবস্থায় বিনা দণ্ডবিধান কায়ে আমার উপর হওয়ায় যদি আমি মারা যাই তাহলে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে জাহান্নামে যেতে হবে এই ভয় এত তাকে ধরেছে যে বাচ্চার হাতে একটা টুকরো রুটি দি এখনো দুই বছর পোড়া হয়নি কিন্তু একটা রুটি ধরিয়ে দিয়ে আর মুখে বাচ্চাটা চুষছে আ বলছে আ রাসুল আল্লাহ আমার এই যে ছেলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে হ্যাঁ খাদ্য খাওয়া শুরু করে এখন দুধ ছেড়ে দেওয়ার মতো নবী করিম সাল্লা ঘোষণা করলেন যে এই ছেলের দেখাশনার দায়িত্ব কে নিচ্ছে কোনো এক সাহাবি দায়িত্ব লেনা নবী করিমাসাল্লাম তখন সেই মহিলাকে আল্লাহর দণ্ডবিধান আর যদি শাসকের কাছে খালিফাতুল মুসলিমিন এমামুল মুসলিমের কাছে যদি ঘটনা পৌঁছে যায় তাহলে এমাউল মুসলাম শাসকের জন্য ঘটনা পৌঁছে নি হ্যাঁ যদি ভিতরে ভিতরে লুকায়িত থেকে যায় আর আল্লাহ রব আলমের কাছে গোনা খাতার জন্য তবা করে আল্লাহর ইচ্ছা আল্লাহ ইন্দের উজ্লুবাজ আল্লাহ সব মাফ করতে পারেন ইচ্ছা করলে মতের আগে কেউ যদি তবা করে আর যদি সিরকের অবস্থায় মরে যায় তাহলে আল্লাহ কখন মাফ করবেন না সির্ক ছাড়া অন্য অন্য গুণা নিয়ে যদি মরে যায়। আর তবা সেই রকমের তবা হয়নি তাহলে আল্লাহ চাইলে আর না হলে আল্লাহ তার রহমতে ক্ষমা করবেন যেমন ওবাদ সামেত রাজি আল্লাহ রয়েছে যে কেউ যদি বিনা তবাতে অন্যান্য অন্য করে মারা যায় ফহয় আল আল্লাহ তাহলে আল্লাহর ইচ্ছে ইনশা আজ আল্লাহ চাইলে তাকে আজাব শাস্তি এটা অপরাধ হয়ে যাবে শাসকের চরম অপরাধ হয়ে যাবে যার ফলে রসুর সাল্লাম কি করলেন কাল বললেন সোম্মা বর্ণনাকারী বলছেন সোম্মা আমার নির্দেশ দিলেন ওই মহিলা সম্পর্কে রজম করা রজম করে দেওয়া হইল আর তারপরে নির্দেশ দিলেন যে এর জানাজা পড়া হোক ফা আলিহা তার উপর সলাৎ আদায় করা হইল জানাজা পড়া হইল ওদুফেন এবং দফনও করা হইল মুসলিমদের কবরস্থানে দফন করা হইল আর মুসলিমরা জানাজাও পড়লেন রহ মুসলিম হাদিস সেই মুসলিমের আর একটি হাদিস মর্মে কাবিরা কারীদের জানাজা সম্পর্কে দেখি জাহির বিনা রাজি আল্লাহ তর্ণিত তিনি বলছেন উত্তি নবী স্লাহ রাজিন নবিয়ে করিমালামের কাছে এমন একটি লোককে নিয়ে আসা হল কাতালা নবসাহ যেই ব্যক্তি নিজেকে হত্যা করেছিল মানে আত্মহত্যা করেছিল কাতালা নিজেকে হত্যা করেছিল মানে আত্মহত্যা করেছিল আত্মহত্যা করেছিল মাসা মিষ্কাশের বহু বচন মিষ্কাস বলা হয় যে কোনো অস্ত্রের হ্যা বর্ষা বল্লোম আমার দেশে বলে এগুলি অস্ত্র আছে না নেই এগুলির অগ্রভাগে যে লোহা লাগানো থাকে ধারালো ওইটাকে বলা হয় এমন কি বলছেন যে তীরের তীরের অগ্রভাগে যে ধারালো আপনার লোহা থাকে সেটাকে বলা হয় এমন কি ছুরির অগ্রভাগে বলা হয় তরবারির অগ্রভাগকে বলা হয় কারণ ওটা বেশি ধারালো থাকে হ্যাঁ অগ্রভাগটা বেশি ধারালো থাকেই তো সে কি করেছিল নিজের পেটে নিজের নিজের অস্ত্র রেখে এভাবে চাপ দিয়েছিল আর চাপ দিয়ে আত্মহত্যা করে নবী করিম সাল আলী সাল্লামের কাছে যখন নিয়ে আস হলো লোককে ফালাম তার উপর তিনি সলাৎ আদায় করলেন না জানাজা পড়লেন না। আলী সাল্লাম পড়েননি কিন্তু এই হাদিসে এ কথা নেই যে অন্যান্য সাহাবিরা পড়লেন কি পড়লেন না আর আগের হাদিসে কি ছিল যে নবী করিম সাল্লাহাম তার সম্পর্কে নির্দেশ দিলেন তার ওপর সলাৎ আদায় করে জানাজা পড়া হলুদ কিন্তু ওতেও নাই যে নবীলাম পড়লেন কি পড়লেন কিন্তু অন্যরা পড়েছে এক কথায় জানাজা হয়েছে কিন্তু নবী করিম সাল্লা পড়েছেন কিনা তা তাতে বর্ণনা করা হয়নি এই ছিল দুইটি হাদিস কাবিরা গোনাহা করে কেউ যদি মারা যায় ওই অবস্থায় গোনাগার হয়ে তাহলে তাদের জানাজা পড়া যাবে কিনা কাবিরা গোনা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়নি কাবিরা গোনা কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত হয়নি মনে রাখবেন এটা আর আবার কিছু কাবিরা গোনা আছে যেসব কাবিরা গোনার কারণ ইসলাম থেকে বেরিয়ে গেছে ইমান ভঙ্গ করেছে যদি এইরকম হয় তাহলে তাহলে কি হবে জানাজা পড়া যাবে জনসাধারণ পড়বে না বিশিষ্ট ব্যক্তি পড়বে কেউ পড়বে না কিন্তু হ্যাঁ তাহলে বোঝা গেল কাবিরা গোনা দুই রকম কিছু কাবিরা গোনা যেগুলি হচ্ছে ইসলাম থেকে বহিষ্কারী কাবিরা গোনা যেমন সিরক আল্লাহর সাথে বড় শির্ক আল্লাহ ছাড়া অন্যকে শেষদা করতো কবর মাজারে শেষদা করতো অথবা নাস্তিক অস্বীকার করে বা রোজা অস্বীকার করে যে অস্বীকার করে বহিষ্কৃত কাফের কিন্তু কথা হচ্ছে যে নামাজ যদি ছাড়ে অবহেলা করে নামাজ পড়ে না লোকটি নামাজের দাওয়াত পৌঁছেছে নামাজ জানে এমন না যে এমন মূর্খ মুসলিম যে নামাজের গুরুত্বই জানে নামাজ জানে তারপর অবহেলা করে আজকালকার অধিকাংশ মুসলিম যারা বেনামাজি সবাই জানে যে নামাজ আল্লাহ ফরজ আল্লাহ ফরজ করেছেন কিন্তু নামাজ পড়েন না বেনামাজি তাদের এই বেনামাজি হওয়ার মাধ্যমে ইসলামের মধ্যে থাকলো না ইসলাম থেকে বেরিয়ে গেল দুটি রয়েছে একদল বড়ো ফাঁসেক ছোট কাফের মানে ইসলাম থেকে বেরিয়ে যায়নি আর একদল আলামা বলছেন যে না সে বড় ফাঁসেক কাফের বড় কাফের ইসলাম থেকে বহিষ্কৃত আর এই মতটি হচ্ছে সহি কারণ এর পিছনে দলিল রয়েছে তারপর এই আমল ছেড়ে দিলে নামাজ পড়ার আমল ছেড়ে দিলে কাফের মনে করতেন কানাশাহী আমিন আল আমালে তার কহ কুফর তাহলে যারা এই মতে বিশ্বাসী যে বে নামাজ বড় কাফের যে বিশ্বাসী হবে। তার জন্য এই মতে বিশ্বাসী হয় তাহলে তাদের জন্য জায়জ হতে পারে তারপরে সেটা সাধারণ লোকদের জন্য বিশিষ্ট ব্যক্তি অলামাইকেরাম নেক লোকেরা পরেশগার লোকেরা জানাজা পড়বে না শিক্ষা দেওয়া শাসনমূলক যাতে আগামীতে যেসব বেনামাজি সমাজে রয়েছে অথবা অন্য অন্য রয়েছে তারা যেন সতর্ক এইরকমই জানাজা পড়েন এমন ব্যক্তির যার উপর ঋণের বোঝা ছিল যে কোন ঘটনায় নবী করিমেনি বলা হয়তো না আলিহে বোঝা আছে তোমাদের সঙ্গীর জানা যা তোমরা পড়ে নাও মানে সাধারণ লোকেরা তখনকার যুগে নবীলের তুলনায় সাহাবাহিক সাধারণ লোক বোঝা গেছে আমাদের তুলনায় সবচেয়ে বিশিষ্ট লোকরা সৌরুল্লাহামের পরে ঠিক কিনা এখনকার যুগে আপনার বিশিষ্ট লোক এলাকার সবচেয়ে পরিষ্কার সবচেয়ে বড় আলেম সবচেয়ে ভালো নেক লোক হালাল খায় হারাম খাই ইত্যাদি এইসব লোকেরা তো কথা হচ্ছে যে নবী করিম সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়েন নাই আর বলেছেন তোমরা জানাজা পড়ে না তাহলে এই মর্মে এই তিনটি হাদিস জানলাম এখন এই সম্পর্কে আলামা কিরামদের মতামত এবং সঠিক মাসলা। জানাজার নামাজ করার হুকুম হচ্ছে না মানে যদি কিছু লোকেরা এলাকার জানাজার নামাজ পড়ে তাহলে সবাই অব্যাহতি পেয়ে যাবে সবাই ক্ষমা পেয়ে যাবে আল্লাহ কাছে আর কেউ যদি জানা মুসলিম হ্যাঁ মৃত আর জানাজা পড়ার লোক না কোনো মুসলিম জানাজা নামাজ পড়ে না তাহলে হবে যারা গুণাগার লোক কিন্তু ইসলামের গণ্ডিতে আছে করেছে কিন্তু ইসলামের মধ্যে আছে ইসলাম থেকে বহিষ্কৃত হয়নি এসব লোকেরা নেক দোয়ার অধিক মুখাপেক্ষী নয় একজন ভালো মানুষ নেক মানুষ ওর জন্য অন্য লোক দোয়া না করলে হয়তো চলতে পারে ঠিক কিনা কিন্তু একজন লোক গুণাগার মুসলিম সমাজের গুণাগার ওর বেশি দোয়ার প্রয়োজন নাকি এই যুক্তি যদি সামনে রাখা যায় তো যারা ফাঁসে গোনাগার যদি ইসলামের মধ্যেই থাকে ইসলাম থেকে বহিষ্কৃত না হয় বড় বড় শির করে মারা যায়নি হ্যাঁ নাস্তিকতার অবস্থায় মারা যায়নি আল্লা দ্রোহিতা ধর্মিতা করে মারা যায়নি অথবা বেনামাজি হয়ে মারা যায়নি তাহলে এদের এসব কাবিরা গোনাও যদি করে তারা মদ খাওয়া মুসলিম হয় অথবা এই এইরকমই তাদের দ্বারা ব্যবচার হয়ে থাকে অথবা যেমন তারা আত্মহত্যাও করে থাকে তো তাদের জানা যা নেক লোকেরা ভালো লোকেরা সমাজের পড়বে না সাধারণ মানুষরা জানাজা পড়ে নিবে এই মর্মে অলমাদের কিছু দিমত আছে তা উল্লেখ করবো যাতে করে বিষয়টি আরো স্পষ্ট হয় আর এই ক্ষেত্রে বলছেন কালা শেখুল ইসলাম কেউ যদি ইসলাম প্রকাশ করে মানে তার ইসলাম সে মুসলিম। সেই হাক ইসলাম তাহলে তার উপর ইসলামের যে বিধিবিধান রয়েছে তার বাস্তবায়ন হবে বাজ্যিক সে মুসলিম ভিতরের খবর আমরা জানি না আল্লাহ ছাড়া কেউ জানি না তো বাহ্যিক ইসলাম প্রকাশ করে মানে সে পাঁচ হত নমজ পড়ে ওর ভিতরে মুনাফি আছে নাকি আছে ওইসব দেখার বিষয়ে আমাদের আল্লাহ দেখবেন ভিতরের কথা আছে নাকি কখনো দেখতে পানি যে সে মাজারে যায় দূর্গায় যায় দরগায় যায় কখনো দেখিনি আসল হচ্ছে যে মুসলিম আর সে কখনো বলেও উনি যে ওলি আউলিয়া এরা দিতে পারে এর লোক ভালো করতে পারে এরা বালামসিবত দূর করতে পারে সব কথা প্রকাশও করেনি তাহলে আসল হচ্ছে মুসলিম সুতরাং যখন বাজ্যিক মুসলিম তখন মুসলিম মাইয়াদকে গোসল দিতে হবে ওয়াস আলিহে জানাজা পড়তে হবে ওয়া দফিম মুসলিম এর মুসলিমদের কবরস্থানে দফনও করতে হবে কিন্তু যখন স্পষ্ট হয়ে যাবে যে না ইসলামের ভিতরে ছিল না তখন এগুলি না গোসল দেবেন আর না জানাজা পড়বেন না মুসলিমদের কবরস্থানে দাফন করবেন কোথাও দূরে কোথাও মাঠে মাঠেঘাটে আলাদা দাফন করতে হবে অথবা কাফের অমুসলিমদের যেখানে দাফনের জায়গা সেখানে দাফন করতে হবে বলছেন শেখুল ইসলামের মানি তারা আকিদা জানা গেছে কুফরিয়া সিরকি আকিদা ধরমের নামে যেমন হলুল সব আকিদা স্পষ্টতা স্পষ্ট বলে গেছে এরকম যদি যদি কারো সম্পর্কে জানা যায় যে বড় বড় কুফুরি করে আর বেদিন হয়ে মারা গেছে বা বড় মারা গেছে তাহলে আলী ইসলাম যদিও ইসলাম প্রকাশ করে বা জি নামাজে ইসলাম আছে কিন্তু নামাজ পড়ে আর কবর মাজারে করে। নামাজ পড়ে আবার নাস্তিকতার কথাও বলে নামাজ পড়ে আর ওই কুফরিয়া সিরকি আকি দেয় ইমি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আহমদ রহমতুল্লাহ আলী হিম আজমাইন তারা সকলে বলছেন আন্না ইউসাল কোন মুসলিম যদি গুনাগর হয় ইসলামের মধ্যে তাকে ফাশেক হয় তাহলে জানাজা পড়া যাবে যুদ্ধে রসুলামের সাথে গিয়েছে সাহাবাই কিরাম জিহাদে আর যাওয়ার পরে একটা চাদর খুব সুন্দর লেগেছে দেখতে সেই চাদরটি চুরি করে নিয়েছে কিন্তু পরে সেই ব্যক্তি মানুষকে সতর্ক সাবধান করার জন্য অন্য রাখে যে এরকম যদি আমিও চুরি করি এরকম গণিমাতার ধন সম্পদ সরকারি ধন গণীমাত্র ধন সম্পদ মানে বেতুল ধন সম্পদ সরকারি ধন সম্পদ যাতে সবার হক জড়িত একজনের হক না আপনার বাড়ি থেকে আমার বাড়িতে চুরি করলে একজনের হক নষ্ট করলো কিন্তু মাল থেকে সরকারি যদি চুরি করে তো প্রত্যেকটা নাগরিকের চুরি করলো এই বিষয়টা অনেকে বুঝে না দেশের ধন সম্পদে আত্মসাত করে নেতৃত্বে গিয়ে আপনার কেউ হয়তো মেম্বার হয়ে কেউ চেয়ারম্যান হয়ে কেউ মন্ত্রী হয়ে যে চুরি করে এদের বোঝা উচিত যে একজন লোকের হক নষ্ট করল না দেশে যদি ১৬ লক্ষ মানুষ থাকে তো ১৬ লক্ষ মানুষ কেমন দিনে আল্লাহর কাছে দাবি পেশ করবে যে এই হক আমাদের প্রাপ্য দেয় হক সেই দিন কত নেকি থাকবে তাদের যে নেকি দিয়ে পরিশোধ করবে সে সাবধান হওয়া উচিত আল্লাহকে ভয় করা উচিত যদি আল্লাহ পরক আলীদের বিশ্বাস থাকে আমাদের কি বলে বিশ্বাসী হয় নামাজ পড়ে কাবার দিকে অন্যদিকে পাঁচ অক্ষ নামাজ পড়ে আমাদের এই নামাজ পড়ে শত্রু রাখার নসল্লি আলী তাহলে তার জানাজা আমরা পড়বো অন্যাদ তাকে দাফন করব। আর তিনি একটা হাদিস পেশ করেছেন যদি করলো সে লাল ভঙ্গ করলো যেই ব্যক্তি মোরতাদ হয়ে গেলো এমন অপরাধ করলো যার ইসলাম থেকে বেরিয়ে গেল সেই ব্যক্তি লাইল আল্লাহকে না করে দিল এই আপনি কথা বলবেন যে একজন নাস্তিক না বিরুদ্ধে বলছে আমার লাইল্লা বলছে না না মুসলিম না ও তো লাই নষ্ট করে দিল এই রকমই যে কোনো লোক নিতে পারে এইরকম বোমাজির ক্ষেত্রে যেটা সহিমত নবী করিমু আলহ মনকাল যারা বলে তাদের জানাজার নামাজ পড়ো আর এতে আর অংশ রয়েছে সাল্লু আর যারা লাইল বলে তাদের পেছনে নামাজ পড়ো প্রতিষ্ঠাকারী হয় প্রতিষ্ঠা করলে তাহলে তো তার কাবিরা গুনা হওয়ার কথা নাই তাই না ফরোজ অজিমে ঘাটতি হওয়ার কথা নাই লাই হাহ্লা ভঙ্গ এমন কোন অপরাধ করে নাই যে লাই আহিল্লাল্লাহ বলার পরে তা ভঙ্গ করেছে লাই আহিলেন এই বলে আলোচনা আমাদের আছে তো নবী কী সাল্লা সাল্লাম তাহলে জানাজা পড়তে বলেছেন যারা লাই আহিল্লাল্লাহ পড়ে তাদের আর যারা লাই আহিল্লাল্লাহ বিশ্বাস করে আর প্রতিষ্ঠা করে তাদের পিছনে নামাজ পড়তে বলেছে তাহলে ফাশেক যদি হয় তাদের পিছনে কি করা যাবে করা যাবে আমাদের সমাজের নামাজের বিষয়টি এত হালকা মুসলিম সমাজে একটা লোক যদি আধা নামাজ পড়ে না না। হাফেজ কোরআন অথবা দাড়ি আছে কিন্তু ফজর নামাজ পড়ে না দাঁড়িয়ে আছে না তার পিছনে নামাজ পড়ে নিবে তার পিছনে কি করবে নামাজ পড়ে নিবে আমাদের দেশের মানুষ কিন্তু যদি একটা লোকের দাড়ি না থাকে নামাজ পড়া যায় হ্যাঁ নামাজ পড়া যায় আর পিছনে জি ঠিক আছে এটাও তার গুনহা কিন্তু এই গনহা এত বড় অপরাধের গোনহা নয় যেটা হচ্ছে নামাজ ফজর ছাড়ার গোনাহা তো বিভিন্ন ক্যাম্পে আজকাল দেখা যায় বিভিন্ন জায়গায় আমরা খবর পাই যে ওদের এমামতি করে গিয়ে এমন যে ফজর নামাজ পড়েন না হাফেসের জন্য সেই অমতি করে নামাজই এমতই যায়জ না ও তো যখন ফজর ছেড়ে দিল সূর্য উঠিয়ে দিল তখন সে ইসলাম থেকে বেরিয়ে গেল তাহলে ওর এমামতি কি করে যায়জ হয় অত কালিমালা নষ্ট করলো এইরকমই বড় সির্ক কবর মাজার পূজায় বিশ্বাসী গোস কুতু বলিরা দিতে পারে রোগ ভালো করতে পারে এসব বড় সিরকি আঁকিয়ে বিশ্বাসী তাহলে ওদের পিছনে নমাজ পড়া যায় ওদের পিছনে নমাজ পড়া যায় হ্যাঁ সিরকে যদি ছোট সির্ক যেমন এই মশলাগুলি আমাদের দেশে আর এগুলি এখন খুব বেশি প্রশ্ন আসছে সেটা হচ্ছে তাবিজ করে তাবিজ করা শির্ক কিন্তু বড় শির না ছোট সেটা কি উপায় হিসাবে গ্রহণ করেছে আল্লাহ বলেন যে তাবিজ চিকিৎসার উপায় তোমার আরোগ্যের উপায় আর বাস্তব অর্থাৎ মেডিক্যাল সায়েন্স ও বলেন না যে তাবিজ এখানে বাঁধা থাকলে রোগ ভালো হয়ে যাবে বাস্তব বলছে তাজিরবা বলছে পরীক্ষা নিরীক্ষা বলছে আর না শরীয় ব্যবহার করবেন তো যেটা কারণ নয় উপায় নাই উপায় সাব্যস্ত করলেন কাবিরা গোনাহা কাবিরা কোল ইসলাম থেকে বেরোয় না নাম সিরক অন্য অন্য মদ খাওয়া জেনা করা অন্য অন্য গোনা ওইরকমই কাবিরা গোনা এটি কোন সন্দেহ নেই কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায় না তাহলে কাবিরা পিছনে নামাজ করা যাবে কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে এই সম্পর্কে জানা যায় কাপ জিনের নাম আছে মসুদুল মোহাম ওই জেহেল কাপ দিয়ে তাবিজ লিখে বোঝা গেছে জিলানের নাম দিয়ে চিস্তের নাম দিয়ে ইয়া আলী ফাতেমা ইয়া হুসাইন এই করে যদি তাবিজ লিখে যদি জানা থাকে তাহলে সে বড় শির করলো তাহলে আর ছোট শির থাকলো না তখন কিন্তু আমরা ছোট কালে শুনতাম যে গরুর পায়ে একটা রোগ হয় কিসের খুরে রোগ তো এই রোগ হলে এলাকার সাতটা সুদখরের নাম লিখে ওই ওর পায়ে দিতে হবে এরকমই না কিছু আছে হ্যাঁ তাহলে ভালো হয়ে যাবে হ্যাঁ কি বড় কি সাতটি সুদখরি বা শয়তানের অনুসরণ করে শয়তানের সাহায্য নিচ্ছে বোঝা গেছে সুদখরের নামের সাহায্য নেওয়া মানে শয়তানের সাহায্য নেওয়া আর গির শয়তানের সাহায্য নেওয়া বড় সিঁড়ি এটা বড় সিঁড়ি এইরকম তাবিজ যদি করে এমন বাক্য বা শব্দ দিয়ে তাবিজ করে যে বোধগম্য না কিছু বোঝা যায় না যে কি লিখা আছে না আছে তাহলে বড় সির তাহলে বিশেষ বিশেষ ক্ষেত্রে তাবিজ হচ্ছে বড় শির সুতরাং ঢালাভাবে বলা যাবে না যে তাবিজ করলে পিছনে নজাজ পড়া যাবে তাবিজ করা লোকদের পিছনে নামাজ পড়া যাবে যদি আপনি আশেপাশে কোন সহি আকিদার ভাইদের মসজিদ না পান এই হাদিস তাভরানিতে রয়েছে যে হাদিসটা বললাম যে যারা লাই জাহিল্লাহ বলে তাদের জানাজা পড়ো এই হাদিস তাবরানিতে রয়েছে এবং হাদিস হচ্ছে জয়ীফ আল্লাহ আলম রহমতুল্লা তার জয়ীফুল জামেতে তিন হাজার চারশো তেরাশি নম্বর হাদিস এই হাদিস টিকে বলেছেন হানাফি মজাহ দিয়ে। হানাফি মজাহের চার শ্রেণীর লোকের জানাজা পড়া যাবে না বলছেন আনাল আর বাতাল আলিম চার প্রকারের মানুষের জানাজা পড়া যাবে না প্রথম হচ্ছে যারা দেশদ্রোহী বোগাত বাগি যারা তার মানে তাদের ভাষায় বর্তমান যুগে ধরেন বাংলা ভাই আব্দুর রহমান দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে উত্তারিক ডাকাত ছিনতাইকারী যারা ডাকাত বা ছিনতাইকারী যারা মারাত আমা পথ দিয়ে লোকজন যাচ্ছে আর তাদের ধন সম্পদ ছিনতাই করে নেয় এদের জানাজা পড়া যাবে না তৃতীয় শ্রেণীর জানাজা হানা যাবে জালেম হয় এই এইরকম কোন দল সম্প্রদায় যদি থাকে যে কোনো ভাবে থাক না কেন তাহলে তাদের জানাজা পড়া যাবে না এবং তাদের ধন সম্পদ বেমানি করে আত্মসাত করে জবরদখল করে এদের জানাজা পড়া যাবে না চার নম্বর তারা বলছেন যে জানাজা পড়া যাবে না ওই সব লোকদের যারা অস্ত্র ধারণ করেছে অস্ত্র ধারণ করে বিভিন্ন গ্রামে অস্ত্র ব্যবহার করে তারা মানুষের ধন লুটপাট করে করে। এই রকম যারা অশান্তি সৃষ্টি করে তাদের জানাজা পড়া যাবে না তারা বলছেন ফাহাউলা ইল এদের গোসুলটা দেবেন কিন্তু আল্লাহ সাল্লা আলিহিম এদের জানাজা পড়বেন না এহান তাদের লাঞ্ছিত অপদস্থ করার উদ্দেশ্যে অন্যদেরকে যারা এই চরিত্রের লোক যারা তাদেরকে সতর্ক সাবধান করার কোতালদিন কোন ব্যক্তিকে যদি কোন ইসলামের দণ্ডবিধানে হত্যা করা হয় অথবা কেশাসে হত্যা করা হয় কেশাস কোন ব্যক্তিকে খুন করেছে খুন করার ফলে তাকে খুন করা হয়েছে শাস্তি দুনিয়ার হয়ে গেল একজন লোক খুন করলে তার পুরা গোনা মাফ হয়ে যাবে কি কোনোদিন চিন্তা করেছেন একজন লোক খুন করলো খুন করার পরে মুসলিম সরকার তাকে কি করলো খনের বদলে কি করলো আইন কয়েম আছে তো কেসাস হয়ে গেল তাহলে সবগুণা মাফ একজন লোক যখন কোন মানুষকে হত্যা করে তখন কয়েকটা হক নষ্ট করে একটা যাকে খুন করলো তাকে দুনিয়া থেকে বিদায়ী করলো তার হক নষ্ট করলো তার বেঁচে থাকার অধিকার ছিল তার স্ত্রী তার ছেলে মেরা ছিল তার বঞ্চিত করলো তার বাপ মা ছিল তাদের সেবা করতোমত করতো আল্লাহ করত কিছু নেকি বাড়াতো এই সবগুলি থেকে বঞ্চিত করলো একটা অপরাধ করলো একটা নষ্ট করলো মকতুল নিহত ব্যক্তির দ্বিতীয় যাকে হত্যা করেছে ওর আত্মীয় স্বজন বাপ মা স্ত্রী ছেলে মেয়ে তাদের হক নষ্ট করেছে করেছে না করে নাই বৃদ্ধ বাপ মা দেখাশোনার কেউ নেই স্ত্রীকে বিধবা করেছে তার ছেলে মেয়ে গুলো কি আলমিন নষ্ট করেছে আল্লাহ পাকরুল আলমিন হারাম করেছেন হ্যাঁ দুই নম্বরে খুন করা শির সবচেয়ে বড় হারাম সবচেয়ে বড় অপরাধ তারপরে আল্লাহ রব্বুল অন্যায় হত্যা করা বলেছেন যারা আল্লাহর সাথে অন্যকে কে না। যারা হরে রামা আর ইয়া গোস ইয়া গরিব নওয়াজও করে না জিহ আল্লাহ ছাড়া অন্যকে কে ডাকে না যারা বড় শির করে না এসব বড় অপরাধ তিনটি ক্ষেত্রে আর তার বাস্তবায়ন শাসক করবে জনসাধারণ নয় নম্বরে এ মুায় আল্লাহ বলছেন আর মুসলিম আল্লাহর বান্দা রহমানের বান্দা জেনাকারী হয় না এমাম কি বলছিলাম যে একজন মানুষকে খুন করা হলে তিনটা হক নষ্ট করা হয় তো হত্যা করা হলে হত্যা করা হলে সবগুলি সবগুলি হলে ওই যে তার বাপা তা, স্ত্রী ছেলে মেয়ে আছে এদের দাবি আছে যে এরা হত্যার বদর হত্যা চায় নাকি দিয়ে রক্ত পণ চায় নাকি পুরোপুরি ক্ষমা করতে দিতে চাই তিনটি রয়েছে তাদের তিনটি রয়েছে যদি বলে যে হত্যার বদল হইতে কেশাস আমরা চাই সবাই একমত হয়ে তাহলে কেশাসবায়ন হবে যদি বলে যে না আমরা কেশা চাই না রক্তপণ যদি দেওয়া হয় তাহলে আমরা মাফ করে দেব ঠিক আছে যদি বলে না না আমরা আমরা আমি করে বলেন তাও সে অধিকার আছে তো তাদের হক যে নষ্ট করেছিল সেটা মাফ ওই ঠিক আছে যে লোকটাকে হত্যা করলো ও তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে তো ও কি পেলো তার একশো উঠের টাকা যদি কয়েক লাখ রেয়াল দিয়ে কি পেলো পেল কিছু ধরে টেন আল্লা আলমের সামনে নিয়ে আসবে আর নিয়ে আসার পরে হাজির করবে তাকে টেনে নিয়ে এসে বলবে যে আল্লাহ একে জিজ্ঞাসা করো কেন আমাকে হত্যা করেছে বিচার তুমি আর আল্লাহ মুসলিমকে জেনে শুনে ইচ্ছাকৃত খুন করবে তার শাস্তি হচ্ছে ফিহা, চিরকাল থাকবে আল্লাহর গজব ক্রোধ হবে আর ওলা আর আল্লাহর অভিসম্পদ লোক থেকে বঞ্চিত সাধারণ বিষয় নিয়ে খুন হচ্ছে সামান্য তুচ্ছ বিষয় দিয়ে খুন হচ্ছে নিজের কিছুই না ওই দলের জন্য খুন করছে নেতার স্বার্থে খুন করছে পার্টির জন্য খুন করছে পেটের জন্য দুটা পয়সার জন্য খুন করছে একটু সামান্য সূত্র তার তারলেই খুন করে দিচ্ছে আরেকটা রাখবো না আল্লাহ আছে বিশ্বাস আছে। আল্লাহ রাজা বলে ভয় চিন্তা করুন আজকে মুসলিমদের কি অবস্থা এমাম মালিক রহমতুল্লা আলাই বলছেন বা মালিকেরা বলছেন যে আন্নাল এমাম আল্লা আল্লাহাদ তারা বলছেন যে এমাম জিনি হবেন এলাকার এমাম মানে যে দেখলো ওই রকম খালিফাতুল মুসলিম খালিফা হবেন আলম আলমা ভালো লোকেরা এরা যাকে দণ্ড দণ্ডবিধানে হত্যা করা হয়েছে অথবা কেসা হত্যা করা হয়েছে জেনার শাস্তিতে হত্যা করা হয়েছে অথবা ডাকাতি করেছিল হ্যাঁ হিরোইন গাঁজার হ্যাঁ তাজির এতে হত্যা করা হয়েছে এই রকম লোকদের জানাজা পড়বে না ও দলিল তাদের দলিল তারা পেশ করেছেন যে আন্নী সালাম আল্লাহ নবী করিমাইজ মালিক পুরুষদের সাহাবির দ্বারা জেনা হয়েছিল তার জানাজা নবী সাল পড়েন নাই কিন্তু তবে সাহাবাই সালকে নিষেধ করেন তোমরা নামাজ পড়ো নিজে জানাজা পড়েননি অথচ কি করা হয়েছে রজম করা হয়েছে রজম করা হয়েছে এই বিষয়ে গোনাগার ফাশেকদের জানাজার বিষয়ে সব হালকা ফতুয়া সাফেঈদের এমন সাফির মতো জাহাবাদ সাফত সুল্লে মুসলিম সাফেছেন যতই বড় অপরাধী হোক না কেন ইসলামের গণ্ডিতে যদি থাকে ইসলাম থেকে বহিষ্কৃত কাফের মুরতাদ যদি না হয় তাহলে যে কোনো গুণাগারে জানাজা পড়া যাবে যে কোনো গুণাগারে জানাজা পড়া যাবে তাদের দলিল যে হাদিস তাবার বললাম কিন্তু হাদিস জৈফ তারপরে তারা এছাড়াও দলিল পেশ করেছেন রজমকৃত ব্যক্তির করা হয়েছে এরকম ব্যক্তির জানাজা পড়েছেন এসব হাদিসগুলি তারা পেশ করেছে হানা বেলা হানা বেলা ভাষ্যকার তাদের মতটিকে বেশি প্রাধান্য দিয়েছেন চারটি মতের মধ্যে হামবেলিরা বলছেন যে জানাজা পড়া যাবে প্রত্যেক নাফার মান গুনাগারের তবে ইল্লাল গাল মিনাল গানিমাতে বাইতুল মাল থেকে সরকারি দফতর থেকে যদি কেউ খেয়ান আত্মসাত করে বেইমানি করে সরকারি দফতর যাতে সবার হক জড়িত রয়েছে সেখান থেকে যদি কেউ খেয়াল করে আত্মহত্যাকারী যদি হয় তার যার স্থলাভিষিক্ত খিফার স্থলাভিষিক্ত হচ্ছে প্রত্যেক শহরের কাজী কাজী আদালত মাধ্যমে কিন্তু সরকারের আইনের বাস্তবায়ন হয় বোঝা গেছে সুতরাং সরকারের প্রত্যেক শহরে প্রত্যেক ছাড়া অন্য অন্যরা জানাজা পড়বে তাদের দলিল বলছেন যে জায়দিন খালের থেকে বর্ণিত আবু দত মুহমদের রয়েছে আন্নারা জোলানোহাইনা তা কোতাল খাইবার জোহাইনা বংশের এক লোক নিহত হাই খাইবার রাস্তায় জেহাদে এসে আত্মসাত করেছে বেতলাত আত্মসাত করেছে এমাম আহমদ রহমত বলছেন মা আলাম আমি জানিনা যে নবী করিমাল্লাম এই দুই শ্রেণীর লোক ছাড়া অন্য কারো জানাজা ত্যাগ করেছেন ধন সম্পদুল থেকে আত্মসাত করেছে এবং আত্মহত্যাকারী এই দুই শ্রেণীর লোকে জানাজা পড়েন নাই আর আরেকটি হাদিস যেমন রয়েছে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়েননি কিন্তু সেটা তিনি এখানে উল্লেখ করেন নাই এই জন্য ভাষ্যকার হানা বেলা মতটিকে প্রাধান্য তবে যে কোনো কাবীরা গোনার ক্ষেত্রে যদি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দেনদার পরেশগার ব্যক্তিরা মনে করে আমার গ্রামের ফাঁসে গোনাগারদের শাসন হবে এই এই পাপিদের জানাজা না পড়াই তাহলে এই পদক্ষেপ নিতে পারে এই অপরাধগুলির উপরকে আশ করে অল্লাহ আলম وعن أبي هريرة رضي الله عنه في قصة المرأة التي كان تقوم المسجد فسعلى أنها النبي صلى الله عليه وسلم فقالوا ماتت فقال أفلكنتم آزانتموني فكأنهم سقروا أمرها فقال دلوني على قبرها فدلوه فصلى عليها متفقون عليها وزادة مسلم سمم قال إن هذه هاز... القبور مملوءة ظلمة على عهلها وإن الله ينورها لهم بصلاة عليهم أبو هر رضي الله تعالى عنه برنيتو হাদিস হচ্ছে মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরে দাফন করে দেওয়া হয়েছে তারপরে কবর সামনে করে জানাজা পড়া যাবে কি না এই হচ্ছে মাসলা এই মাসলা সম্পর্কে মসজিদের নবীতে এক মহিলা ঝাড়ু দিত পরিষ্কার করত মসজিদ কোন কোনো আয়ত্ত এক পুরুষের কথা রয়েছে কিন্তু সেই হাদিস মোত্তাফার মুসলিমের হাদিস রয়েছে সে মহিলা ছিল মহিলার যে মহিলা ঝাড়ু দিত দিতামা থেকে কাম্মা মানে ঝাড়ু দওয়া। কানা মান ঝাড়ু দেওয়া হয় এই জন্য মেঘনাশা বলা হয় আজকাল ওই মেশিন গুলোকে হ্যাঁ মেশিন ঝাড়ু দেওয়া মেশিনে কি বলা হয় মেঘনাশা বলা হয় এমনকি হাতের যে ঝাড়ু হ্যাঁ এই যে ঝাড়ু এটাকে মেঘনাশা বলা হয় এটাও মেঘনাশা আর তো কানাসামান ও ঝাড়ু দেওয়া হয় আর কামামা মানে ঝাড়ুদার কামানা কামামা মানে হচ্ছে ময়লা আবর্জনা পরিষ্কার করা এখান থেকে কমামা বলা হয় আবর্জনা গোমামা আগুল্ল জি জিহা। ওখান থেকে গোমামা বলছে কিন্তু আসলে কথাটি হচ্ছে কমামা তো কানা তা কোমল মসজিদা মানে মসজিদ নবীর ময়লা আবর্জনা সাফ করতো ফাল আনহান হঠাৎ করে নবী দেখতে পাচ্ছেন না মহিলাকে সকালবেলা গিয়েছেন দিনে মহিলা সাপ করে সকালে সকাল মসজিদ নবী সাপ করে পরিষ্কার করে সকালে দেখছেন যে মহিলা নেই কি ব্যাপার জিজ্ঞেস করলেন ফাঁকা লোকেরা বলল মা সেই মহিলা তো মারা গেছে অন্যের মা তাত বারে হা গত রাতে মারা গেছে ফাঁকা তখন নবীন বললেন আফা আলা কোন তুমি আজান তুমুন আমাকে তোমরা জ্ঞাত করনি কেন আমাকে জানাওনি কেন যে মারা গেছে আমি জানাজা পড়তাম তিনি তো এই সম্পর্কটা আমাদের হওয়া উচিত ইসলামিক সম্পর্ক কেন সাহাবাই কেন আমরা জানাননি যেন তারা এই মহিলা যেহেতু একবার সাধারণ মহিলা ঝাড়ুদার মহিলা এর বিষয়টিকে তুচ্ছ মনে করেছিল ছোট মনে করেছিল সামান্য বিষয় একজন মহিলা সাধারণ মহিলা মারা গেছে আর ওর সম্পর্কে রাতের অন্ধকার প্রয়োজন কি আমরাই দাফন করে দিই দাফন করে দিয়েছেন ফা আলী সাল্লাহমী আল্লা কাবিহা ওই মহিলার কবরটি আমাকে জানিয়ে দাও কবডটি জানিয়ে দাওহু দলুহ না দলুহ তো তারা কি করলো জানিয়ে দিল্লু তারা জানিয়ে দিল্লাম সেই কবরকে সামনে করে জানাজানি মুসলিমের হাদিস বুখারি মুসলিমের হাদিস এই হাদিসের আসল বিষয় তো আসল বিষয় কি কোন মানুষ মারা গেছে দাফন করা হয়ে গেছে তারপর আলেমুল গাইব ছিলেন না অদৃশ্যের খবর জানতেন না চোখের আড়ালের খবর জানতেন না এটা কি প্রমাণিত হইল না তাহলে যে বেরলবি আকি দেয় যে আমি রসুল সব আলেমুল গাইব নবী রসুলরা সব গাইব জানেন সব জানে তাদের চোখের সামনে আর আড়ের কোন পার্থক্য নেই যেমন আল্লাহ তেমন নাকি নবী রসুল তাদের কোন পার্থক্য নেই কিন্তু আমি তারা বলেছে এমনকি একু আল সাল্লামের কথা এসেছে হ্যাঁ তখন তারা বলেছে আলমুল গাইব অথচ চল্লিশ বছর ধরে হাই হাই করতে থাকে হাই রে আমার ইউসুপ কোথায় গেল আমার ইউসুপ কোথায় গেলো খোঁজ পাচ্ছেন করিম সাল্লাম কে আলমুল গাইবালা করোধী নয় স্পষ্ট বিরোধিতা নয় সিরকি আঁকিদার নয় আল্লাহ দেখি কখনো ঘটনা দিয়ে যদি এই কথা বলা হয় যে নবিসমের হাতে আল্লাহ গাইবের চাবি দিয়ে দিয়েছিলেন যখন ইচ্ছা চাবি দিয়ে খুলে ফেললেন অদৃশ্য জগৎ আর জেনে ফেললেন এই ক্ষমতা ছিল আল্লাহর সাথে শরিক করা হয়ে গেল আল্লাহর সাথে শরিক করা হয়ে গেল আর এই মর্মে অসংখ্য করা হাতেছে দলিল রয়েছে দুঃখের বিষয় যে বেরলীরা আমি আর আলেমুল গেব বলে আর ওদের পাশাপাশি যারা আমাদের দেশে বাস করে হ্যাঁ কবি মাদাস যার ফলে একটা বেটার চান্স বলার সুযোগ এসছে ওরা তাদের কিতাবে লিখেছে আমরা রসুল বলি আলমল গাইব তখন আমাদেরকে মুশরেক বলো আর তোমরা তোমাদের বুজরুগানুদ্দিন দিনকে আর হকানি পে যে আলমল গাইব বলছে যে নিল কি করেই জানতে পারলো তোমাদের পীর সাহেব যেতে যেতে সমুদ্রে ডুবছে হ্যাঁ লোহিত সাগরে বা ভারত সাগরে ডুবছে তখন জানতে কি করে পারল ভারত থেকে যার ফলে সাহেব বা মককি সাহেব গিয়ে গেলেন আর যাওয়ার পর একটা দিলে ধাক্কা আর ধাক্কা দিয়ে জেদ্দার কিনারায় লাগিয়ে দিলেন তো এখানে তো আলমুল হলেন এই এতরাজটা বেরলপি তাদের উপর করেছে দেবন্দী ভাই যার জবাব তাদেরকে দিত আমরা দেবো না কারণ তাদের আপসের আর সকলে আমি নাচতে বলে ঠিক না তাদের নামাজের তরীকা একই রকমের মজহাব একই মজহাব তাহলে এত বড় মত পার্থক্য আর এতরাজ করলো বেরলবিরা যে আমরা যদি নবিরসুলকে আলেমুল গায়ে বললাম তো তোমার আমাদেরকে মুশেক বানিয়ে দিলে আর তোমাদের হুজুর জিরা গাঙ্গুই সাহেব কি করে জানতে পারলো আর মক্কি সাহেব কি করে জানতে পারলো জাহাজ উদ্ধার করে নিল বলো দেখি আর তোমাদের ইভনে ইবনে বতু তা হারিয়ে গেল গিয়ে এর জঙ্গলে আসামের জঙ্গলে শাহজালাল সাহেব কি করে জানতে পারলো যে যাও যাও যাও উদ্ধার করে জঙ্গলে হারিয়ে গেছে ইবনে বতু তা মরক্কো থেকে এসে আছে তাদের কিতাব বলেন দেখি কি উত্তর দেবেন আপনি এর তাহলে বুঝা গেল যে দুটোই ভ্রান্ত পথ দুটোই ভুল পথ জি এই কেরামতির নামে আলমুল গায়ব বানিয়ে দেবেন সেটাও বিভ্রান্তির পথ আর নবীর কে বলা এটাও সিরকি আকিদা গুমরা যদি সেটা সিরকি আকিদা হয় তাহলে গাঙ্গই সাহেবকে আলেমুল গায়েব বলে দেওয়া যে জানতে পেরেছেন যে ঝগড়া বিবাদ চলছে সুতরাং নিজের স্বয়ং চলেছেন ঝগড়া মিটাবার জন্য যদি কেউ সন্দেহ করেন এই ঘটনায় মৃত অনেক বছর হয়ে গেছে সেখানকার বড় একজন সাইফুল হাদিস দেখো তোমরা ঝগড়া অন্যায় ভাবে লিপ্ত হয়েছে ওই বন্ধ করো আমি এসেছি তোমাদের উপদেশ দেওয়ার জন্য বিচার ফেসলা মীমাংসা করার জন্য কেউ যদি সন্দেহ করেন তা আমার আমার লাইব্রেরিতে আমার পারতো কোথায় তারপর আপোষে কেন দ্বন্দ্ব তাহলে থাকবে আকিদা তো একই রকমের আকিদা নবী করিম সাল্লিয়ালাম জিজ্ঞেস করলেন মহিলা সম্পর্কে জিজ্ঞেস কেন করবেন আলমুলো আলম জানেন যে কত মারা গেছে তারপরে হাজির হয়ে যাবেন যে মারা গেছে আলিমুল গায়ে যদি হন্ত তাও জানতে বলেন তারপর আবার জিজ্ঞেস করা প্রয়োজন লোকেরা বললো মারা গেছে কখন মারা গেছে বলছে আলবারেহা গতরাতে মারা গেছে এতগুলি প্রশ্ন তারপরে কবরের খোঁজ খবর হয়ে গেছে তখন এই বাকির কবরস্থানে মহিলার কবরটি তাই খোঁজ রাখেন আর তিনি আলেমন গাইব হয়ে গেলেন তার এই মজে যা হইল না আর আমাদের বুজুরগানিদের মজেজা কেরামতির শেষ নাই কেরামতির নামে আলিমুল গাইবা আর সব হাজির হয়ে যাওয়া পরে উঠে চলে আসা কোথায় কোথায় রয়েছে বলে দিল ফাশাল্লা আলিহা নবীসালাম নামাজ পড়লেন সোহি মুসলিমে আর অতিরিক্ত রয়েছে সুম্মাকা আলাহ জানাজার নামাজ পড়ার পরে বললেন ইনাহা জেহল কবুরা আল অতুনজা এই কবরগুলি। कबरबास अंधकार बेसलाते आलहम आ निसंदेह अल्लाह रबुल आलमीन कबर गुली के नूर दिए भरे दिल आलोकित करल बेसलाति आलहिम तरह जार कारण আমি যে তাদের সাল্লামের দোয়ার মাধ্যমে আল্লাহ রবাহ কবর কবরকে মুনা করে দিলেন আলোকিত করে দিলেন বোঝা গেল যে মুসলিমরা যদি মুসলিমের জানাজা পড়ে তো কবর আলোকিত হয় আর কবরের জীবনে কবর বাসে সুখী হয় এরকমই কবর জিয়ারত করে আর তাদের জন্য যদি দোয়া করে তো গোটা কবরস্থানের যারা যারা মৃত মুসলিম রয়েছে তারা সুখ শান্তি পায় তারা আরাম পায় তাদের যদি কবর আজাব থাকে কবর আজাব হালকা হয় বা দূর হয় এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে কবর সামনে করে জানাজার নামাজ পড়া মুস্তাহাব মুস্তাহ যদি না হবে তেন বিকেি কেন পড়বেন বিশেষ করে ওইসব ব্যক্তিদের জন্য যারা দাফন করার আগে জানাজা পড়ার সুযোগ পাননি স্পষ্ট প্রমাণিত শরীয়ত লাইমা সুতরাং এটা অস্বীকার করা কারোর জন্য উচিত নয় সবুল বলছে আল্লাহ আস্তানি এমানের বড় আলেন ছিলেন তার ভাষ্য সারহা সাথে খাস যেমন আমাদের দেশে এই ফুটুয়া উড়ি আছে যার ফলে কব এই সুন্নত নাই কিন্তু দেখেছেন কোনোদিন দেখেছেন কোনোদিন যে দেশে আপনারা অনেকে যাচ্ছেন ভাই বেড়া মারা গেল বাপ মারা গেছে মা মারা গেছে গিয়ে খবর সামনে করে জানাজা পড়েন এই খবর জিয়ারতের বিষয়ে আমি আশ্চর্য হই যে আজকালকার মানুষের একা জিয়ারত করতে যায় না আমাদের দেশে আমাদের জিয়ারত মানে কি গোটা গ্রামবাসীকে ডাকতে হবে গম্পকে ৫০ জন একশো জন সবকে গ্রামে ঘোষণা করে দাঁড়িয়ে গেলো মসজিদা আমার আব্বার কবর একটু জিয়ারত করতে যাব আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু যাবেন কবরস্থান কোন সাহাবি ঘোষণা কখন ঘোষণা করেছেন যে চলোটা জিয়ারত করব চলো তোমরা সকলে চলো এরকম করেছেন কখনো করেন নাই রসলের সাথে কেউ থাকলো তো নবীশন যাচ্ছেন পিছনে যে আমরাও তাহলে যাই জিয়ার তাহলে এরকম গেছেন আর নাহলে একজন সাহাবিকে কখনো ডাকেন নাই যে চলো আমি কবর জিয়ারত যে তোমরাও চলো সোনার তরিকা আর আপনি আপনার আব্বার এক গিয়ে কবরের সামনে দাঁড়াবেন স্মরণ করবেন আপনার আব্বাকে আর স্মরণ করে আল্লাহ রব্বুল্লামের সামনে কেঁদে দোয়া করবেন সালামপুরে আন্তরিকতার সাথে বাপের নাম নিয়ে আল্লাহরের জীবনকে সুখী না। ঠিক না। তাহলে এই তরিকা যে সবকে ডেকে হেকে নিয়ে কবর জিয়ার করতে হবে এটা তো অল্প করে বললাম এটা তো দেশের অনেক আহাদিসরাও করে ডেকে হেঁকে এই ভুলটা করে কিন্তু ডেকে হেকে ছাড়া যা হয় কবর জিয়ার কবর জিয়ারতে যত লোক যাবে সবকে খাওয়াইতে হবে ভোজ ঠিক কিনা বলছি যেই দিন কবর আমার মায়ের কবরে কবর বাড়িতে ধুমধাম খাওয়া দাওয়া চলছে খাওয়িয়ে দাউয়ে ভাড়াইতে সব কবর জিয়ারত করিস খেলে কবর জিয়ারত করবে না খেতে পেলে কবর জিয়া করবে না কোথায় পেলেনিস সব ইসলাম এগুলি কুসংস্কার এগুলি বিদাত এগুলিকে দূর করেন হ্যাঁ জানাজার ক্ষেত্রে জানাইতে হবে জানাজা যত বেশি লোক হবে তত ভালো সুতরাং অমুক ব্যক্তি এতেকাল করেছে জানিয়ে দেবেন যেভাবে জানানো সম্ভব হয় আর এটা যেটা শরীয়তে নিষেধ করা হয়েছে মৃত ব্যক্তির এতেকাল সম্পর্কে ঘোষণা করা তার অন্তর্ভুক্ত নয় জানা যায় উপস্থিত হওয়ার জন্য অমোক সময়ে কোন নিষিদ্ধ জীবনী তুলে ধরা হচ্ছে সে এইসব কাজ করেছে তার এই কারনামা রয়েছে তার এইরকমের ইতিহাস রয়েছে সে এই ছিল সেই ছিল এগুলো যদি বর্ণনা করা হয় তাহলে এগুলি নিষেধ করা হয়েছে তো মৃত ব্যক্তির প্রশংসা করতে গিয়ে আহ সব লোকজনকে জানানো ঘোষণা করা মাইকিং করে যে তিনি এই রকম ব্যক্তিত্ব ছিলেন এই সেই রকম ছিলেন তিনি দেশের জন্য এই করেছেন জাতির জন্য এই করেছেন সেই করেছেন এগুলি চলবে না করিম সাল্লা জানাজ নামাজ পড়লেন এই মহিলার এর থেকে আরেকটি মাসলা গুরুত্বপূর্ণ জানতে বললাম। সেটা হচ্ছে নবী করিমাল্লাহিস্লাম দাতা নন দাতা কে আল্লাহ যদি তিনি দাতা হইতেন দাতা হইতেন তো দু আর আবার কিসের প্রয়োজন আরে আমি যে জিনিস দিতে পারবো তো আপনাদের কেন সাহায্য নেবো আমি যদি আপনাকে দশ দিতে পারি আপনাদের সাহায্য কি প্রয়োজন রয়েছে ঠিক না তো নবী করিম যদি দাতাই হইলেন জান্নাতের বাগান বানিয়ে দিলাম জান্নাতের বিছানা বিছিয়ে দিলাম এই করতেন দোয়া কেন করবেন তাহলে তাই ভাস্যকার বলছেন যে নবী সাল্লামের এই জানাজায় হাজির হওয়া আর এই মহিলার জন্য দোয়া করা প্রমাণ করে যে আন্নত নাফি মালিক না আর অপকারের মালিক না তিনি আল্লাহ না আল্লাহ হাতে এসব কিছু যদি নবীলাম এসবের মালিক হতেন তো লফা আহমেলা দোয়া বিনা দোয়াতে তিনি উপকার করে দিতেন বিনা দোয়াতে উপকার করতে কেন দোয়া করতে যাবেন তবে নবী করিম সাল্লা দোয়া মানে আল্লাহকে ডাকা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো তো উত্তম দোয়া এবং নবী সালামের দোয়া মকবুল দোয়া আল্লাহর কাছে কবুল সেই জন্য নবী করিমালামের দোয়া তার জন্য সম্মানের কারণ একজন ব্যক্তির জন্য নবী সালাম যদি দোয়া করেন তো সে সম্মানিত নবী সাল্লা সাল্লামের দোয়া দিয়ে ধন্য সে এখন মাসলা হচ্ছে যে কবরকে সামনে করে কতদিন পর্যন্ত জানাজা পড়তে পারবে এই মাসলা কি দু বছর পাঁচ বছর কতদিন পর্যন্ত এই ক্ষেত্রে সব লোকদের জন্য যাদের জানাজা ছুটে গেছে জানাজা পড়তে পায়নি দাফন হয়ে গেছে সলাত আর এই সীমা সম্পর্কে তাদের দ্বিমত রয়েছে যে কতদিন এই জানাজা পড়া যাবে কবরকে সামনে করে আমাদের সমাজে অনেক হানাফি ফতুয়ার উপর আমল নেই দেশি ফতুয়ার উপর আমল আছে নাম হচ্ছে মজাবের ভেঙে খাওয়া হচ্ছে মজাবের নাম কিন্তু মজহাবের আমল হয় না হানাফি মতে আর মালিকী মতে দুর্গন্ধ ছড়িয়ে যায়নি এখন এটা এখন পরীক্ষা করবেন কেমন করে বলছেন যে এটা ছেড়ে দিতে হোক অভিজ্ঞ লোকদের ওপর যারা এই ক্ষেত্রে অভিজ্ঞতা রাখে হ্যাঁ তাদের অভিজ্ঞতা থেকে সাহায্য নিতে হবে আর এটা অবস্থা এবং সময় কাল আর স্থানের ভিত্তিতে পার্থক্য হবে শীতকালে তাড়াতাড়ি ছড়াবে না বা পচবে না সরবে না বা গ্রীষ্মকালে তাড়াতাড়ি গরমে তাড়াতাড়ি হবে ইত্যাদি বা এছাড়া মাটি হিসাবে কোনো মাটিতে হয়তো তাড়াতাড়ি পচে সরে যাবে আর কোনো মাটিতে তাড়াতাড়ি পচে সরে যাবে না ইত্যাদি মালিকী মতে আহ হচ্ছে যে মাইতের পরিবর্তন বিকৃতি ঘটা আর ফুলে যাওয়া ফেটে যাওয়া দুর্গন্ধ ছড়িয়ে যাওয়া দুর্গন্ধ ছড়িয়ে গেলে আর পড়া যাবে না কয়েকদিন তাহলে হয়তো তাদের কাছে সাফেদের কাছে দিন সরে যায়নি সরতে অনেক সময় লাগবে হয়তো যতক্ষণ পোকাতে না খেয়েছে শরীর আর সরে না গেছে ততদিন পর্যন্ত জানাজা পড়া যাবে আর হামবেলিরা বলছে যে এক মাস পর্যন্ত শুধু এক মাস দাফনের পরে জানাজা পড়া যাবে তাহার মোসলাত কবর সামনে করে জানাজা পড়া জায়গ নাই এমাম আহমদ রহমতুল্লাহ বলছেন এক সারাম আসামে তো হাজা এটাই সবচেয়ে বেশি আমি শুনেছি আল আল কবর এ বাদ কয়েকবার পড়েছেন একবার একটা কবরকে সামনে করে এক রাত পরে নামাজ পড়েছেন যেমন এই যে ঝাড়ুদ্দার মহিলা রাতে দাফন করা হয়েছে সকালে পড়েছেন এক রাত পরে তিনি জানাজা পড়েছেন ওয়ালাম ই ফিজালি কে ওয়াক্তান তবে নবিয়ে করিম সাল্লাহাম কোন সময় সীমা নির্ধারণ করেন নাই সর্বশেষ যেটা তার আমল ছিল যে এক মাস পর্যন্ত তিনি একটা ঘটনায় এক মাসের দাফন হয়েছে তখন জানাজা পড়েছেন মানে সাবালক ব্যক্তি আর আপনি ওখানে মজুদ ছিলেন তাহলে আপনি হ্যাঁ সেই সময় আপনি নামাজ পড়ার যোগ্যতা রাখতেন বলছেন আর নামাজ পড়ার সম্বোধন আপনাকে ছিল কিন্তু নামাজ পড়ার জন্য ওখানে হাজির ছিলেন না সম্বোধন মহিলাদের নেই পুরুষদের আছে সুতরাং মহিলা যদি বলে আমি কবর সামনে করে জানাজা পড়ব চলবে চলবে না ওকে জানাজার সম্বোধন করা হয়নি তবে মহিলাদের জানাজা কখন চলবে একমাত্র যদি মসজিদে জানাজা হয় আর পেয়েছেন অলরেডি ফরোজ নামাজ পড়ার জন্য মহিলারা এসেছিল আর সেই সময় তখন মহিলারা পুরুষদের যখন ওই ব্যক্তি মারা গেছে তখন আপনি নামাজের যোগ্যতা রাখতেন না নাবালক ছিল সাবালক হইল পরে ছেলে নাবালক ছিল আরে এক মাস পর স্বালোক হচ্ছে এর বেশি নয় অল্লাহ আলাম। এখানে আমাদের আজকের দর্শ শেষ করছি এই দুটো বিষয় দিয়ে আর এরপরে নতুন একটা বিষয় শুরু হবে সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি মারা গেলে তার ইন্তালের ঘোষণা করা আর তার ধরনটা কেমন হবে জানানো ঘোষণা করা যায় আপনি আত্মহত্যা করে এই মহিলারা বেশি করে স্বামীজী ঝগড়া হয়েছে বা শ্বশুর সাথে ঝগড়া হয়েছে আত্মহত্যা করে ফেললো আর নিজে যে চেয়ে নামে চলে গেল এর কি হবে আরে এই দুনিয়ার সামান্য অশান্তি কত বড় অশান্তিতে তুমি চিরকালের জন্য চলে গেলে হতে পারে যে আল্লাহদের উপরে অসন্তুষ্ট হয়ে তুমি করেছো তাহলে আত্মহত্যা আমি বরদাস্ত করি না মানি না দিয়ে আত্মহত্যা করছে মর এই জন্য অনেকের মত যে আত্মহত্যাকারীদের জানাজা পড়া যাবে না তবে তারাও আসল হচ্ছে যে মুসলিম ফাসে আর তাদের জন্য সাফাত সুপারিশের প্রয়োজন রয়েছে দুয়ার প্রয়োজন রয়েছে এই জন্য সাধারণ লোকেরা জানাজা পড়বে নেক লোকেরা ভালো মানুষেরা জানাজা পড়বে না যাতে সতর্ক সাবধানে হয় অন্য লোকেরা জানাজা দুইবার একই লোক দুইবার বিভিন্ন জায়গায় যদি স্থান চেঞ্জ হয় তো ঠিক আছে হয়তো তার এখানে জানাজা হয়ে গেলো কিন্তু এখানে ওর আত্মীয় স্বর্ণ দাফন করবে না গিয়ে বা দাফন করবে কোনো অসুবিধা নেই গ্রামের বাড়িতে দাফন করবে শহরে বসবাস করে তো শহরে হাসপাতালে মারা গেছে নিয়ে গেল জানাজা কথা নাই আর এক লোক একাধিকবার জানাজা পড়তে পারবে জানাজা হচ্ছে দুয়া সুতরাং সেই দুয়াতে সামিল হতে পারে কিন্তু নিজে শুধু এম করে পড়বে না অন্যরা পড়ছতে যারা পড়েনি তাদের সাথে লেগে যেতে পারে বারবার করে একজন জানাজা পড়ে বলেছে বারবার কেন পড়বে সে কিন্তু যদি অন্যরা যারা পড়েনি তাদের সাথে লেগে যায় তো অসুবিধা নেই যেমন যেমনটা বললাম যে ডাকা হাকার প্রয়োজন নেই আপনি সকাল বিকাল চোদ্দ বার যেতে পারেন অসুবিধা নেই আপনি যে কোনো সময় জিয়ারতে যেতে পারেন তবে সামনে সব মজুদ আছে জিয়ারতে যাচ্ছেন ওরাও সাথে হয়ে গেলে একসাথে চলে যান এই ক্ষেত্রে সম্মিলিত সবাই একা একা দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ তুটিও করতে পারেন এমনিও দোয়া করতে পারেন আরবিতে দোয়া করার কোন প্রয়োজন করেনা জানাজার যে দোয়াটি আল্লাহিয়া মাইয়া অসাহ আপনার মুখস্থ করা ফরজ একজন মুসলিম হিসেবে কারণ জানাজার পড়বেন আপনি আর বাংলায় নিজের ভাষায় আপনি নিজের দোয়া করেন হাত উঠিয়ে সাথে আপনি নিজের দোয়া করেন ওদের সাথে আমিন আমিন না করে নিজের দোয়া করেন চিরকাল জাহান দীর্ঘকাল জাহান চিরকাল কাফের মুশ্রিক শুধু হবে আজ যারা ফাঁসে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়নি তারা দীর্ঘকাল জাহান নামী কিছু কাল জাহান নামি বিভিন্ন নামাজ পড়া যাবে এই রকমই যারা কালো কলম দেয় তাদের পিছনে নামাজ পড়া তো মুসলিম ছোট সিরকে সমস্ত আমল নষ্ট হয় না বেদাতের মত ওই আমলটা নষ্ট হয় এটা নামাজ পড়লো কিন্তু লোক দেখানোর নিয়ম চল আসলে ওই আমলটা নষ্ট